সালমান ফারিশি রাজে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তম রূপে পবিত্রতা অর্জন করে অতপর তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে অতপর মসজিদে যায় আর দুজনের মধ্যে ফাক করে না এবং তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সালাত আদায় করে আর ইমাম যখন ক্ষুদবার জন্য বের হন তখন চুপ থাকে তার এ জুম্মা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী सकल गुना क्षमा दे